وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل مهدسة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوسيكم نفسي بتقوى الله عز وجل يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله قتقاته ولا تموتن إلا وأنتم مسلمون فتقوى الله سبحانه وتعالى لها فوائد كثيرة ومن تلك الفوائد أنه يجعل له مخرجا يقول سبحانه ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب رباد الله يقول الله سبحانه وتعالى في كلامه المجيد ولن ترضى عنك اليهود وللنصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم من بعد, بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصار أولياء بعضهم أولياء بعض সম্মান जीवन प्रत्येक पर्याय प्रत्येक पर्व आल्ला हब्बुल आलमी तकुआ अवलम्बन करार्ज्ज्देशल्ला सबाई के सकल क्षेत्रे प्रकाश्य प्रकाश्ये गई सर्वत्र आल्ला हब्बुल आलमीर तकुआ अर्जन करार्जन तौफिक दान कर गुरुतपूर्ण एक विषय नहीं आजकल आलोचन आपं शेयर करे পুরাতন নয় অনেকটা নূতন বলা যেতে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই আমরা মুসলিমরা ইসলামের প্রকৃত পরিচয় না কারণে ইসলাম সম্পর্কে ধারণা আমাদের মধ্যে না কারণে আমরা বিভিন্নভাবে দিশে হয়ে যাচ্ছি দিক হারা হয়ে যাচ্ছি আমার গন্তব্য সম্পর্কে আমার না কারণে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 যদিও বিষয়টি আমাদের কাছে খুবই পরিচিত তারপরও আমরা চেষ্টা করব যে এখানে কয়েকটি কথা আপনাদের সামনে বলার জন্য বন্ধুগণ সম্মানিত আমি বলব সেটি হচ্ছে এই ইসলামের একটি মৌলিক মানহাজ রয়েছে একটি রয়েছে। যে কর্মনীতি রয়েছে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে গেছেন যে কর্মনীতির বিষয়ে আল্লাহ হব্বুল আলমিনকার মধ্যে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে গেছেন এখানে कर्मनीति कर्म पद्धति जदि क्यों को कारण हारिए फेले मूलतर मत हो मिचिल विशाल मिचिल बैरिए बदाम बिक्रेता चनाचूर विक्रेता पकेट मायर एकसाथे मिचिले एक गांधा मुस्लिमराव बिक्रेतार मतो चनाचुर विक्रेतार मतो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 যার উপর আমাকে প্রতিষ্ঠিত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে আমি উদ্ভাস্তের মতো নই যে আমি সবার সাথে মিশে যাব সবার পরিচয়ের সাথে আমার পরিচিতি একাকার হয়ে যাবে এমনটি নয় ইমান হাজির ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছেন তাই ইহুদি খ্রিস্টান এবং মুসিকদের সাথে ইসলামের স্বাতন্ত্রকে ঠিক রাখার জন্য ইসলামের মৌলিক আদর্শকে ঠিক রাখার জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম সর্বক্ষেত্রে এহুদি খ্রিস্টানদের সাথে মোখালাফাতের বিষয়টি উল্লেখ করেছেন তাদের সাথে বিরুদ্ধাচরণ হবে মুসলিমদের তাদের সাথে তাদের কাজের সাথে বিপরীত হবে মুসলিমদের এটি হচ্ছে মুসলিমদের পরিচিতি এটা মুসলিমদের স্বাতন্ত্র পরিচিতি এটি মুসলিমদের মানহাজ্য তারা কি করছে আমরাও সেটা করব আমরা চিন্তা করবো না বিবেচনা করবো না আসলে কি এই কাজটি আমার জন্য বৈধ কিনা এখানটি ইসলাম অনুমোদন দিয়েছে কিনা আসুন প্রথম যে পয়েন্টটি আমি আলোচনা করতে চাই সেটি হল এই বর্ষ পালনের যেই সংস্কৃতি এই সংস্কৃতি আসল উল্লাহ সাল্লা সময় ছিল রসুলসাল্লাহীসাল্লামের আগমনের প্রায় ছয় হাজার বছর আগে প্রায় ছয় হাজার বছর আগে মিশরে কৃপ্তিরা কৃপ্তি সম্প্রদায় তারা তাদের বার্ষিক নববর্ষ তারা পালন করত ঐতিহাসিকভাবে স্বীকৃত হয়েছে আল্লাহ নবী সাল্লাহ বর্তমান সময় থেকে সাড়ে সাত হাজার বছর আগে কীর্তিরা তারা বর্ষ পালন করত রসুল্লাহ সাল্লাহামের সময়টি ছিল আল্লাহ নবী সাল্লাহাম জানতেন নবী সাল্লাহ ইসলামের সময় ছিল এরপর আমরা যদি ঐতিহাসিকভাবে দেখিয়ে দেখব পারস্য সম্রাট জামশেদ এটাও আল্লাহ নবী সাল্লাহসাল্লামের অনেক আগমনের অনেক আগে পারস্য সম্রাট জামশেদ নবপারস্য ক্যালেন্ডারকে সামনে রেখে সেই নববর্ষ পালন করত এবং সেই নববর্ষের নাম ছিল আল্লাহ নবী সাল্লাহসাল্লাম যখন আগমন করেছেন তখনও এই দিন পালন করা হতো। মদিনাতেও এই ধরনের দিন পালন করা হত বা এই দিন উপলক্ষে ইহুদি সহ মদিনার যে বসবাসকারী যারা ছিল তারা এই দিনে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 এই বর্ষ পালনের এই রোমানদের মধ্যে মানে ইটালিয়ানদের মধ্যে এই বর্ষ পালনের এই সংস্কৃতি চালু করে থাকে। আমরা ত্রয়দশ পপ গেগ্রি সর্বপ্রথম এই বর্তমান যেই গেগরিয়ান ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারের আবিষ্কার করে থাকেন তিনি হচ্ছেন ত্রয়দশ পপ তার নাম হচ্ছে গেগরি তিনি প্রথম এই ক্যালেন্ডারটা আবিষ্কার করে থাকে এবং এটি এই সাহেলে হি সেলাতাম অথবা তাদের ভাষায় যিশু এটা আবিষ্কার করেন নাই এটা অনেক পরে আবিষ্কৃত হয়েছে এবং তিনি সর্বপ্রথম পনেরোশো দুই থেকে মানে পনেরোশো মানে খ্রিস্টাব্দে তার কর্তৃক এটা প্রবর্তন হয় এবং এই ক্যালেন্ডার মূলত বর্তমানে মানে ইংরেজি যে ক্যালেন্ডার রয়েছে খ্রিস্টাব্দের যে ক্যালেন্ডার রয়েছে এটাকে সর্বপ্রথম ঈসা আলী হিসালাতলামের জন্ম তারিখ থেকে তারা এই ক্যালেন্ডারটা শুরু করেন জন্মকে সামনে রেখে ইসা এর জন্মকে সামনে রেখে ক্যালেন্ডার শুরু করে থাকেন এবং এই ক্যালেন্ডারকেও সামনে রেখেও নববর্ষ পালন করা হয় তাকে মানে ইসা আলি হিসা তু আসলামের জন্ম থেকে এই নববর্ষটাকে তারা আবিষ্কার করেছেন এটাও আমরা দেখতে পাই যে পরবর্তী সময় আবিষ্কৃত হয়েছে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 আল্লাহ নবী সাল্লা ইসলামের জম্ম থেকে নবী সাল থেকে শুরু করব। না হিজরত থেকে বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিলেন অমরউল খি আল্লাহ তালু সকলের বক্তব্য শোনার পরে আল্লাহ তালন বললেন আল্লাহ নবী সাল্লাহসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে ইসলামের জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে রবি সোল্লা হিজরত হিজরতের মাধ্যমে রবী ইসলাম সাল্লাম ইসলামকে সত্যিকার করতে পেরেছেন তাই হিজরত থেকে ক্যালেন্ডার আমরা সাল্লা ইসলামের এই ক্যালেন্ডারটি আমরা হিজরত থেকে শুরু করব এরপর প্রশ্ন আসলো এই বিষয়টি সম্পর্কে হাফিজ ইবাহাজী রহমতুল্লাহ ফথুল বাড়িতে উল্লেখ করে তিনি বলেন যে এরপর প্রশ্ন আসলো যে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 আল্লাহ হাব্বুল আলমীর একটি হারাম মাস পবিত্র মাস হিসেবে গোষিত হয়েছে সুতরাং মহর্রম দিয়ে শুরু করা হোক পবিত্র মাস দিয়ে শুরু করা হোক তখন তিনি প্রস্তাব দিলেন যে মহর্রম দিয়ে কি করা হবে শুরু করা হবে এরপরে মহর্রম থেকে এই হিসাব চালু করা হলে শুরু করা হল সময় জাহাজুর এই ক্যালেন্ডার রয়েছে এটা অমরুল খত্তাব রদি আল্লাহ তাল ক্যালেন্ডারের পরে অমরুল খত্তাব রদি আল্লাহ তালুর রবী সাল্লাহ ইসলাম ইলাদ এর জন্য কোন নির্দিষ্ট ক্যালেন্ডার আবিষ্কার করেন নেই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 নূতন ভাবে সকল প্রকার পূজা পণ্ডপকে সকল প্রকার বাঙালি চেতনা রয়েছে বাঙালি চেতনা কখন থেকে শুরু হয়েছে এই ৩০ বছর আগেও তো আমরা এই ধরনের অবস্থা দেখি নেই এই ধরনের নববর্ষের বিষয়টি আমাদের জানা ছিল না আসুন এর মধ্যে যে কাজগুলো করা হচ্ছে तब मध्य सूर्य जखर उदितके बारे सकाल बल सूर्य उदित तक रवींद्रनाथ लेखा एसो हे बोशाख एसो य गानमे शुरू है ये आयोजन बंधुक आपें रवींद्रनाथ ठाकुर धर्म दिक हिंदू संस्कृतर दिक এক চুল পরিমাণ তাকে করা যায়নি যেমনি ভাবে মুসলিমদের মধ্যে অনেক কবি আমি নাম উচ্চারণ করলাম না ধর্মীয় দিক থেকে আদর্শের দিক থেকে ব্যাপকভাবে বিচ্ছুত হয়েছে কিন্তু এক চুল পরিমাণ তাকে বিচ্ছুত করা হয়নি কারণ তারা সূর্যের পূজা করে থাকে ওই সমস্ত ব্যক্তিদের মতো যারা সূর্য পূজারী রয়েছে তারা অগ্নির পূজা করে থাকে ওই সমস্ত ব্যক্তিদের মতো যারা অগ্নি পূজা করে থাকে তারই এই কবিতার একটি লাইনের মধ্যে এটা রয়েছে অগ্নি মানে সুচি হোক ধরা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 আমরাও মানে এভাবে নিজেদেরকে পকেট মার আমাদের পরিচয় হয়ে যায় আমার বন্ধুগণ এমনটি সূর্যের এই পূজা আমাদেরকে করতে বলা হচ্ছে আর দেখুন আমার নবী সাল কি শিখিয়েছে আমার নবী সাল্লাহাম শিখিয়েছেন ইমানদার ব্যক্তিগণ সলাৎ আদায় করবে আল্লাহ হাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য সলাৎ আদায় করবে কার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যখন সূর্য উদিত হবে সূর্য অস্ত যাবে আমার নবী সাল্লাহ্লাম বলতেছে তখন কোন সলা তাই করবেন না আল্লাহর সন্তুষ্টির জন্য সাল করা যায় কেন কারণ হচ্ছে নবী বলতেছে এই সময়ে কারা তাদের ইবাদত করে থাকে সুতরাং কাফিরদের ইবাদতের সাথে যাতে করে আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিগণ তাদের ইবাদতের কোন সম্পর্ক না থাকে এই জন্য নবী সাল্লাহ ইসলাম হরাম করে দিয়েছেন আল্লাহ হাব্বুল আলমীর সলা তদায় করা সূর্য উদয় হওয়ার সময় সূর্য অস্ত যাওয়ার সময় আর সেখানে আমরা গিয়ে এই ধরনের মানে বৈশাখী বরণ বৈশাখ বরণ এর কাজ এসব হয়ে বৈশাখ আপনি ডাকেন পানা ডাকেন বৈশাখ আসবেই আপনার এই দোয়ার মধ্যে কোন ধরনের ফসিলত নেই আর এই দোয়া যদি আপনার মানে ইসলাম থেকে আসত আপনার দিন থেকে আসত তাহলে আপনি মনে করতে পারতেন যে এটা আগ্রহণযোগ্য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 আর কত পূজা করবেন নবী সাল্লাহসাল্লাম আমাদেরকে নিষেধ করে দিয়েছেন যে তোমরা হলুদ রঙের কাপড় পরবে না কারণ নবী সাল্লাহামের সময় একদল মুশিকরা হলুদ রঙ্গের কাপড় পরত নবী সাল্লাহ আলী ইসলাম তাদের বিরুদ্ধাসন করার জন্য বলছেন যে হলুদ রঙের কাপড় পরবে না আর এই লাল সাদা হচ্ছে মূলত তাদের সিঁদুরের আকার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 আমরা কেন এমন অন্ধ আনুগত্যের মধ্যে অন্ধ অনুসরণের মধ্যে চলে যাচ্ছি আমাদের অনুসরণ করার মতো কিছু নেই আমাদের কাছে কি কোন কিছুই নেই কোন আদর্শ নেই কোন মডেল নেই যে মডেলকে সামনে রেখে আমরা অ্যাডভান্স করতে পারি অগ্রসর হতে পারি নবী সাল্লাহসাল্লাম তো আমাদেরকে প্রত্যেকটি বিষয়ে নবী সাল্লাহ ইসলাম জানিয়ে গেছেন দেখিয়ে গেছেন সুতরাং এরপরেও কেন আমরা অন্যত্র গিয়ে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 এমন কোন কাজ নেই এমন কোনো অন্যায় নেই এমন কোন খারাপ কাজ নেই এমন কোন অশ্লীলতা নেই যে অশ্লীলতা এখানে করা হচ্ছে না এটি কোনো ধর্মই তো অনুমোদন দেয়নি কোনো ধর্ম ধর্ম এবং কোন চেতনার মধ্যে মূলত এটা অনুমোদিত বিষয় ছিল না কোনো সময়ই ছিল না কিন্তু এখন আমরা গড্ডালিকা প্রবাহে মনে করতেছি এটি আমাদের চেতনার মধ্যে অন্তর্ভুক্ত আমার বন্ধুক সময়ের কারণে আমি এত দীর্ঘায়িত করতে চাই না যেটি আমি স্পষ্ট করে বলতে চাই সেটা বলো এই বাঙালি চেতনার নাম দিয়ে বাঙালি সংস্কৃতির নাম দিয়ে মূলত আজকে নববর্ষ পালন অথবা বৈশাখী বরণ এই ধরনের যে কাজগুলো আমাদের সমাজের মধ্যে ঢুকিয়ে দেয়া হচ্ছে মুসলিমদের মাঝে ঢুকে দেয়া হচ্ছে এবং এর মাধ্যমে মুসলিম যারা ইসলামের সত্যিকার জ্ঞান রাখে না তাদেরকে বদভ্রষ্ট বিভ্রান্ত করা হচ্ছে এর জন্য মূলত तर दाय हबें जगुल बांगाली चेतना नाम दिए विभ्रांत करेष्टा करबुल आलमी जवाब दी करते संश्लिष्ट कर सह सरकार स्पष्ट कर जतियों को नुतरा आप स्पष्ट कर दिन युष्ठ रूपान्तरित कर विषय सत्यार अर्थे मुस्लिम बड़धनर आघात मुस्लिम चेतनार ऊपर बड़धनर आघात इसलाम बड़धनर आघात छा कि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 ইসলামের যে মৌলিক চেতনা রয়েছে মৌলিক দৃষ্টিভঙ্গি রয়েছে যে মূলনীতি রয়েছে এই মূলনীতির সাথে এই এই চেতনা এই অনুষ্ঠান এই ধরনের পূজা পর্বণের কোন সামঞ্জস্যতা নেই কোনো মিল নেই সুতরাং এটাকে জাতীয় পর্যায়েলিশ করার বিষয়টি বিভ্রান্তি যদি কেউ করেন আমি আল্লাহর কসম করে বলছি এই বাংলাদেশের যতগুলো মুসলিম রয়েছে প্রত্যেকটি মুসলিমের অপরাধের জন্য আপনাকে কেয়ামতের দিন আল্লাহ হাবুল আলমিনের কাছে জবাবদিহি করতে আপনার ছাড় পাবেন না আপনারা যারা এই কাজটি করছেন বিভ্রান্ত করবেন না সুনির্দিষ্ট সংস্কৃতির অনুষ্ঠান এটাকে জাতীয় পর্যায়ে নিয়ে আসা এবং মুসলমানদের জাতীয় যেই ঈদ রয়েছে আপনারা জানেন ঈদুল ফিতর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 আমার বন্ধুগণ সতর্ক হতে হবে আপনি আপনার কাজগুলো করবেন ইমানকে নষ্ট করে আপনি কি কাজ করতে চাচ্ছেন সে কাজগুলো ভোটেও গ্রহণযোগ্য হবে না ফলে আমার আল্লাহ হাব্বুল আলমিন কোরআন করিবের সুরেতুল বাকার একশো নম্বর আয়তের মধ্যে বলেন আমরা হয়তো মনে করেছি যে মানে আমরা একটু যদি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 কখনো ওইহুদ এবং খ্রিস্টানরা তোমাদের উপর সন্তুষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের দিনে মধ্যে প্রবেশ না করবে তোমরা যেভাবেই খুশি করতে চেষ্টা করো না কেন মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করো বর্ষবরণে অংশগ্রহণ করো সব কিছুতে অংশগ্রহণ করার পরেও ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তাদের দিন তোমরা গ্রহণ না করবে তাদের সাথে মিশি না যাবে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 হিদায়তাই পথ সেটাই নির্দেশনা প্রতিষ্ঠিত ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবে অন্যথায় ইমান এবং ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে না ইসলামের সঙ্গে লক্ষ্য করে কেয়ামত পর্যন্ত আগত উম্মদদেরকে আল্লাহ আব্বুল আলমিন বলতেছেন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 শ্রীঘাল পুকুরের জীবন যাপন করতেছে আল্লাহ যেহেতু আল্লাহ হাবুল আলমিনের দিক নির্দেশনাকে বাদ দিয়ে নিজেদের প্রবৃত্তি তাইত মানুষের প্রবৃত্তি তাইত যে দিক নির্দেশনা গুলো রয়েছে যে পথ গুলো রয়েছে সেগুলোকে আমরা কি করেছি পথ হিসেবে গ্রহণ করেছি সেগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছে ফলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেদিকে নিয়ে গিয়েছেন আসুন এবার আমি নবী সালের কয়েকটি হাদিস আপনাদেরকে শুনাই নবী সাল যখন রবী সাল্লাহাম মুখোমুখি হলেন তিন গোত্রের মদিনায় তিনটি ইহদীদের গোত্র অবস্থান করত রবী সাল্লাহাম ইহুদি তিন গোত্রের মুখোমুখি হওয়ার পর তাদের আচার আচরণ তাদের কৃষ্টি কালচার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 াম এ বিষয়ে নিয়ে প্রশ্ন করলেন জিজ্ঞেস করলেন লোকেরা এসে আপনাকে প্রশ্ন করবে লোকেরা প্রশ্ন করে আপনার কাছে জানতে চাইবে এ বিষয়ে জানবে তারা প্রশ্ন করে আনির মাহিদ যে পিওট সম্পর্কে পিওট হলে তাদের সাথে কোন ধরনের আচরণ করবে তখন নবী সাল্লা বললেন তাদের সাথে খাওয়া দাওয়া উঠা বসা সবটাই চড়বে তারা ঘরে থাকবে তাদের সাথে সব কিছু করতে পারবে শুধুমাত্র তাদের সাথে সহবাস করতে পারবে না আর বাকি সব কিছু করার বিধান নবী সাল্লাহাম ঘোষণা করে দিলেন এই কথা যখন ইহুদিতে কানে গেল ইয়াহুদিরা জানতে পেরেছে যে আমার নবী তাদের আচরণের বিরুদ্ধে আচরণ করার জন্য বিপরীত করার জন্য এই নির্দেশনা দিয়েছেন তখন ইহুদিরা বলল হাদিস দেখুন এই হাদিসটি সহিহ মুসলিমের 302 নম্বর হাদিস সহিহ মুসলিমের 302 নম্বর হাদিস فقالوا يهوديا বলল ما يريد هذا الرجل ايذا من امرنا شيئا الا خالفنا فيه যে এই ব্যক্তি এমন কোন বিষয় নেই যে বিষয়ে আমাদের সম্পর্কে জানলেই সে আমাদের বিপরীত কি করে বিধান দিয়ে দেয় যাতে করে আমাদের বিরুদ্ধে আচরণ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 এতগুলো হাদিস বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই শুধু কয়েকটি হাদিস আমি আপনাদেরকে শুনেতে চাই এই হাদিসটি আব্দুল্লাহিত আবু দাউদার সুনানের মধ্যে বর্ণনা করেছেন চার হাজার একত্রিশ তিনি বলেন যে ব্যক্তি মুসলিমদের মধ্য থেকে ইসলাম ঘোষণা দেওয়ার পরে ইমানের ঘোষণা দেওয়ার পরে অন্য কোন জাতির অন্য কোনো সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে কোন না কোনো ভাবে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 সর্বনিম্ন নির্দেশনা হচ্ছে এটি যে এর মাধ্যমে কাফির মুশিক বেইমান ইহুদি খ্রিস্টানদের তা সাদৃশ্য গ্রহণ করা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 তাই এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই জন্য তিনি বলেন কামাফি কৌলি তোমাদের মধ্যে কেউ যদি কাফিরদেরকে মুসিহদ এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে অভিভাবক হিসেবে গ্রহণ করে অলি হিসেবে গ্রহণ করে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে ফাক ইউম আলু কখনো কখন এই হাদিসকে এই বক্তব্য তিনি বলেন কখনো কখনো এই তাকে তাহলে এই কাজটি রূপে কুফুরি হবে করে সন্ত হলে কাফেরদের পরিপূর্ণ তেশাব্য সাদৃশ্য যারা গ্রহণ করবে তারা মূলত কুফুরির মধ্যে লিপ্ত তারা কাফির হয়ে যাবে এই কাজটি এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি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 আবু দাউ তার মধ্যে বন্যা করেছেন ছয়শ বাই নম্বর বিরুদ্ধে আচরণ করো বিপরীত তারা জুতা পরে অথবা মুজা পড়ে তারা সলাত আদায় করে না সলাত আদায় করার জন্য দেখেন না অবশ্যই খুলে ঢুকতে হবে আপনি বিভিন্ন জায়গায় যান বিরুদ্ধাচরণ করার জন্য বিপরীত করার জন্য এই বিধান দিয়ে দিয়েছেন যে নাহদিরা যেটাকে নিজেদের জন্য বাধ্যতামূলক করে নিয়েছে সেটা আমরা করব না সেটি আমাদের জন্য বৈধ হবে না শুনুন এরপর এই হাদিসটি শহিমস্তেমের দু হাজার সাতের নম্বর হাদিস গায়ের উপর দুইটি কাপড় দেখতে পেলেন দুইটা কাপড়ই হলুদ রঙের হলুদ রঙের ওই ঘেরো রঙের এক ধরনের কাপড় আছে না দেখা যায় একটা গ্রুপ মানে এটা পরে থাকে এই ধরনের হলুদ রঙের এই কাপড় দুইটি কাপড় দেখতে পেলেন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 আরেকটি হাজির দেখি এই হাজ থেকে আপনি বুঝতে পারবেন খুবই সুন্দর কথা এসল্লাহ সাল্লাহ হাদিস বোখারি এবং মুসলিম বর্ণনা করেছেন ইমাম বখারী রহমতুল্লাহ তিন হাজার চারশো বাষট্টি নম্বর হাদিস মুসলিম রহমতুল্লাহ দুই হাজার একশো তিন নম্বর হাদিস এবং খ্রিস্টানদের মানে অবস্থা হচ্ছে তারা যখন কোন মানুষ বৃদ্ধ মানুষ দাঁড়ি মোদ সব একসাথে সাদা হয়ে যায় তারা কি করে না এর মধ্যে কোন ধরনের সেবা কোন ধরনের রং করে না কালার করে না কলপ করে না তোমরা কলপ করবে তাদের বিরুদ্ধাসরণ করবে বুঝতে পেরেছেন খুব আমি আজকের আলোচনায় আর সময় দিতে নিতে চাই না আপনাদের কাছ থেকে শুধুমাত্র এতটুকু বলতে চাই যে খুবই ছোট বিষয় যে বিষয়গুলো আজ নবী সাল্লাহামসলাম দিক নির্দেশনা দিয়েছেন এগুলো কিন্তু ফরজ ওয়াজিবের সাথে সম্পৃক্ত বিষয় না তারপরেও নবী একটি মানহাজকে স্পষ্ট করার জন্য বর্ণনা করেন তিনি তার আনসারদের মধ্যে তার এক চাষা থেকে বর্ণনা করতেছেন তিনি বলেন রবী সাল্লাহ ইসলাম যখন মোদিনে আসলেন তখন রবী সাল্লাহাম কিভাবে সলাথের জন্য লোকদেরকে একত্রিত করবেন কিভাবে সলাতের জন্য লোকদেরকে একত্রিত করবেন এই নিয়ে নবী সাল্লা ইসলাম সাহাবাই কেরামদের কাছে পরামর্শ করতে চাইলেন পরামর্শ করলেন একজন বললেন যে হে হালদার রসুদাল্লা ইসলাম সলাতেের যখন সময় হবে তখন বড় ধরনের একটা মানে পতাকা আপনি উড়াই দিবেন পতাকা উড়াই দিলে লোকেরা পতাকা যখন দেখবে তখন বলবে যে হ্যাঁ সলাতের ওয়াক্ত হয়ে গিয়েছে তখন তারা সলাাতের জন্য আসবে নবী সাল্লা ইসলামের কাছে যেটা পছন্দ হল না আরেকজন বললেন নবী সাল্লাহ ইসলাম কি হালদার রসুল্লাহ ইসলাম আপনি এই সিঙ্গা রয়েছে সিঙ্গায় পুঁ দিবেন বা বাসি বাজাবেন তাহলে একজনকে বলবেন বাসি বাজানোর জন্য তাহলে মানে সালাতের জন্য লোকের আসবে তখন রবী সাল্লাহ ইসলাম বললেন যে এটা তো ইহুদিদের কাজ আমি করব না ইহুদিরা এই কাজ করে থাকে যখনই তাদের সময় হয় তখন সাইরেন বাজায় তারা আপনারা যারা দেখেছেন বলতে পারেন তারা সাইরেন বাজায় সিংহায় ফুদে রবিসাম এটা করলেন না এরপরে একজন বলে যে ঠিক আছে আপনি ঘন্টা বাজাবেন তখন রবী সাল এটা তো খ্রিস্টানদের কাজ এটা আমি করব না নবী সাল্লা সিদ্ধান্ত না দিয়ে নবী সালী গেলেন চলে যাওয়ার পরে রাতে বেলায় আব্দুল্লা আব্দুল একজন সাহাবি রাতের বেলায় আজান সকালে সলাতের জন্য আমাকে স্বপ্নের মধ্যে এটি দেখানো হয়েছে যে সলাত এভাবে সলাতে আহ্বান করা হবে আপনি বুঝতে পেরেছেন নবী সাল্লাহ আলী ওসাল্লাম সলাতের ক্ষেত্রেও ইহুদি এবং খ্রিস্টানদের যে তৈরিকা রয়েছে যে পদ্ধতি রয়েছে যে পন্থা রয়েছে তার বিরুদ্ধে একটি বিষয় সেটি হচ্ছে এই আমরা যেভাবে যেদিকেই খুশি সেদিকে চলে যাব কিন্তু আমাদের ইমান কি এটাই নির্দেশে আমি মুসলিম হিসেবে কি এটাই নির্দেশ দিই না ইসলাম আমাকে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 লুকিয়ে দিচ্ছেন আমি অনুরোধ করবো মেহেরবাণী করে এগুলো বাঙালি চেতনা বলবেন না এগুলো বাঙালি সংস্কৃতি বলবেন না বরং যে এগুলো একটা ভিন্ন সংস্কৃতি ইসলামের সাথে এগুলো সামঞ্জস্যপূর্ণ নয়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 সবটাই আমার বন্ধুগণ হারিয়ে যাবে আল্লাহ হব আলমীর উপলব্ধি করে ইসলামের উপর ইস্তেকামত দান করুন আলহামদুলিল্লাহ الحمد لله على احسانه والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانك واشهد ان محمد بن عبد الله ورسوله الداعي الى رضوانه ولا اله واسحابي اخواني عباد الله رحمكم الله من ياتس بالله فقد هدي الى صراط مستقيم فاتسم بالله فقد قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما انتممست بهما كتاب الله وسنتي ثم ما منكم عباد الله বেআরিনীমসামীফতীন মহম মহমদ কমা ব্রাহীম ফিলাম মজি বরিক মহম্ম মহমদ কমবাকিম ফিলাম মজিদ ওদিন মাহ্দসমান اللهم عجل السلام والمسلمين اللهم عجل السلام والمسلمين وخصر الكفرت والفسقتا والمبتدعه والمبتدعات والمشركين اللهم دمّرهم اللهم دمّر أعداء الإسلام والمسلمين اللهم دمّر أعداء الإسلام والمسلمين اللهم أتقوا سنتقواها وزكها أنت خير من زكّاها أنت وليها ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة ربنا فاغفر لنا ذنوبنا واكفر عنا سيئاتنا الله رحمكم الله إن الله يحب المبرين ويحث على القرب وينهى عن والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فذكروا الله আকবর